বন্দে গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিদোদ শ্রীনন্দনন্দন বন্দে আধিকা চোদ গোপীজন সামুত বৃন্দন মনোহর বাঞ্ছালপত কৃ পা সিনেধুবিচ পতিং পাবনে বৈষ্ণবেম নোক লং পঙ্গু লং হইতগিৎপা তমহং বন্দে পরমাধব বৃন্দ তুসিদেবৈ পিয়া বৈ কেসর স্ষ্ণতিপদী দেবী সব নমো নম নারায়ণ নমস্কৃতরম দেীং সরস্বতিং বেশ তথী সংকীর্ণ কথোপদেশ গৌরী পাচ্ ধেয় সদা পিভবগ্নমিষ্টদৌম তীর্থ শিব বিচ্যম ভীতাহম পুনতভবদ্িপূত বন্দে মহাপুষতে চর্তুস্তজ্জ সুপি তুজ্জলক্ষ্যম ধর্মীর্জবচা যদগাণ্যম মায় মেঘ দৈত্যপি বধাবদ বন্দে মহাবুষতে চরিদ পাল্লব নখচন্দমি ছটা বিসুর্জিত কি বুবধু স্বদর্শি পূর্ণাগ্রসাগর সারমূরি সারাধিকা মি কৃপা করি কৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী অদ্ত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত গদা অদ্ত গদাধর শিবাসা দি শ্রী গৌরভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রুম্বিত ভুজৌ কনকু সংকীর্নৈকিতর কমলাশরজ বর যুগ ধর্ম পালো বন্দে গর করুণা বতারু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে বৈরাগ্যবিদ্যা নিজভক্ত শিক্ষার্থকম পুরুষোপরা শ্রীচৈতন্য মহমহ প্রপদে বৈরাগ্যবিদ্যা নিজভক্ত শিক্ষা পুরুষোপরা শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর প্রপাদে কৃপাম বক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত প্রশ্ন করা হয়েছিল প্রভুপাত আমরা কি এই জন্মই ভগবানকে পেতে পারি প্রভুপাত বলেছেন হ্যাঁ এই জন্মই আমরা ভগবানকে পেতে পারি কিন্তু गुरुसेवा व गुरुसेवार द्वारा विस्म्ब ग गुरुसेवार द्वारा भगवान के पे परन्मे गुरुसेवार कथा प्रशंसा सर्वशास्त्रे बरा था आर्वोत्तम गुरु सुश्वसनम नाम सर्वधर्मोत्तमोत्तम समस्त जतधर्म आ जाकालिक धर्म बित्यधर्म यगुल पार्थक्य जगतर लोक बो जे जे प्लैटफर्मे रही से, से अवस्थाय तर रुचि अनुजा जे धर्म के आटके रेखे सेगल दिए तर परम मंगल साधित है ना भगवत धर्म ही हल परम धर्म सेट भगवान श्रीमद भागवत जी महापुराण स्वीकार कर सब ई पुंग पर धर्म यत भक्ति रधक्ष रधक्षजे अहैतुकी अप्रतिहता जयत्मा सुप्रसिद्धती बड़ भाइटाल क्वेश्चन जयत्मा सुप्रसिद्धती अने अनेक इंद्रिय तर्पणर वस्तु संग्रह कर ला मन कर प्रसन्नता हल क्यों से प्रसन्नता हलो तात्कालिक वास्तविक पक्षे आत्मार प्रसन्नता है एकम्र भगवत सेवार द्वारा और भगवत सेवा करते गई गुरुसेवा अंगांगी भाव जड़ित भगवत सेवा गुरुसेवा बद दिए नए गुरुसेवार मध्यमे भगवत सेवा गुरुसेवा के बद दिए भगवत सेवा है से बहुपा वास्तव गुरुसेवार मध्यमे विश्वम् गुरुसेवार मध्यमे ये सबा जा रा चाहम अवस्था उन्नत भगवान के जन्म लाभ कर भक्तिबीनोद ठाकुर निजेके नाम झाड़ूदार हिसाब से परिचय दिए नित्यानंद महाजन जिन्ह গৌরাঙ্গের সঙ্গে অভিন্ন ভগবানের প্রকাশ বিগ্রহ কালকে বলা হয়েছিল আলোচনা প্রসঙ্গে ভগবান সাঙ্গ পাঙ্গ অস্ত পারষদম সঙ্গ সাঙ্গ পাঙ্গ অস্ত পার্ষদম নিয়ে তিনি ফুল ট্রুপস নিয়ে তিনি এই কলিকালে তিনি সংকীর্তন ধর্ম প্রচার করলেন আনুষঙ্গিকভাবে লোকের সংসার ক্ষয়া দিয়ে তো আছেই প্রেম দান করা আমি বিনা ব্রজ প্রেম দিতে নাহি শক্তি এটা গুপ্ত কথা তারপরে অনেক গোপন উদ্দেশ্য আছে শ্রী শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের কালকে বলা হয়েছিল যে সাঙ্গ পাঙ্গ অস্ত কথাটার মানে কি সাঙ্গ ভগবানের থেকে এই যে নিত্যানন্দ প্রভু অদ্্বৈত গোসাই আছেন যারা এরা হচ্ছে আর আর কারা বলছেন শিবাসাদী যারা আছেন এরা সব উপাঙ্গ অস্ত্র কি অস্ত্র কি এই প্রাচন্ডদের দলনের জন্য কি অস্ত্র ধারণ করেছেন গৌরাঙ্গ মহাপব বলে কলিকালে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কোনো অস্ত্র ধরেন নাই এটি হচ্ছে ভগবানের স্পেশালিটি এই কলিকালের গৌর অবতারের এইটি বিশেষ যে এই অবতারতে কোনো অস্ত্র ধারণ করেন নাই তার অস্ত্র হলো খোল করতাল এবং সংকীর্তন খোল করতাল এবং সংকীর্তনের মাধ্যমে তিনি পাশন্দদের হৃদয়তে কম্পন সৃষ্টি করেছেন একটা দুটো না এরকম অনেক প্রমাণ আছে চৈতন্য ভাগবত চৈতন্য চৈতন্যিত আদি বিভিন্ন স্বামীগণের গ্রন্থে তো প্রমাণ আছে কীভাবে কাজির হৃদয়টা কেঁপে উঠেছিল কাজী ছিল অথরিটি ছিল সেখানকার সমস্ত কিছু ইচ্ছা করলেই সব কিছু করতে পারেন কাজী শ্রী চৈতন্য মহাপুর কাজী পুরো স্বীকার করে ফেললেন যে যেদিন আমি খোল ভেঙে এখানে এসে আমি রাত্রে গড়ে মানে আমি বিশ্রাম নিলাম সেই সময় এক নৃসিংহ মূর্তি দেখে আমার বক্ষের ওপর চড়ে আমার বক্ষ ফেরে ফেলবে বলছে তোকে তোর বংশে সবংশে নাশ সেই সব কথা জানিয়েছেন নখের চিহ্ন দেখালেন এই যে নখ দেখো চিহ্ন এইভাবে দেখা যায় পাচণ্ড দলন করবার জন্য শ্রীনিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপুর আজ্ঞায় সমস্ত জায়গায় সংকীর্তন করেছিলেন আর নিত্যানন্দ মহাজন গদ্রুমেতে নামের বিশেষ হাট করেছিলেন বিভিন্ন জায়গায় তো দেয়া হয়েছিল সংকীর্তন করে করে বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়েছে কিন্তু গদ্রুমেতে নিত্যানন্দ মহাজন বিশেষ হাট করেছিলেন হাট পেতেছে হাট বোঝ সেই হাট করেছিলেন সে নিত্যানন্দ মহাপভুর সেই হাটেতে মহাজনগঞ্জ সেখানে গিয়ে সেই নাম নিয়ে এবং শ্রদ্ধামূল্যে জীবগণকে বিতরণ করেন এখানে কোন মূল্য হল শ্রদ্ধামূল্য সেখানে ছিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন যে শিল সচ্ছিদানন্দ ভক্ত ঠাকুর নিজেকে নাম হঠে ঝাড়ুদার হিসাবে পরিচয় দিয়েছেন গদ্রুমেতে যে নামের হাট স্থাপন করেছিলেন নিত্যানন্দ প্রভু মহাজন সেখানকার তিনি ঝাড়ুদ্বার হিসাবে নিজেকে পরিচয় দিয়েছেন এর উদ্দেশ্য কী ঝাড়ুদার হিসাবে তুমি নিজেকে পরিচয় দিতে চাও না এটা খুব খুব নিচু পরিচয় বলে মনে করো কিন্তু এর মধ্যে ছিল শিলভীনাথ ঠাকুর কেন নিজেকে নাম অর্থে ঝাড়ুদ্বার হিসাবে পরিচয় দিলেন বলে নামের হাটেতে যে সমস্ত জঞ্জাল উত্থিত হচ্ছে নামের হাটেতে যে সমস্ত অনর্থ্য সৃষ্টি হচ্ছে জঞ্জাল সেইগুলোকে যদি মানজন না করা হয় তাহলে সেই যোগ্য যেটা জগতে সেটা সুখময় হবে না সেই জন্য গৌরাঙ্গ গৌরাঙ্গমহাপুর আনুগত্যে প্রপঞ্চমানজন ক্রিয়ায় প্রপঞ্চ মানজন ক্রিয়ায় গৌরীয়গণের যারা প্রধান আছেন যারা গৌরীয়গণের প্রচারক তাদের মূল উদ্দেশ্য হল নিজের চরিত্র আচার আচরণকে সম্মুখে রেখে গৌরাঙ্গা মহাপ্রব আচার আদর্শকে স্থাপন করা জগতের কাছে প্রপঞ্চকে কখনোই মানজন করা যাবে না আর যারা আছেন আচার্যের ভূমিকায় কেউ কেউ তারা যদি মনে করেন যে তাদের জীবের যে বদ্ধের জীবের যে সংস্কার তাদের যে অনর্থ সেগুলোকে বেশি করে প্রশ্রয় দিয়ে আমি আমার নিজের প্রতিষ্ঠাটাকে নিয়ে নেব তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হবেন এবং পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হবে প্রপঞ্চমানজন লীলা ওভাবে হবে না প্রপঞ্চমানজর লীলা করতে গেলে সম্পূর্ণ রূপে চৈতন্য মহাপুর আচার আদর্শকে জগতে স্থাপনের জন্য সমস্ত মহারাজ যত লড়াই হচ্ছে যত ঝগড়াঝাঁটি হচ্ছে সব মূর্খতা নিবন্ধন সমস্ত কিছুর পেছনে রয়েছে মূর্খতা অজ্ঞানী ন আবৃতম জ্ঞানম তেন উন্তি যন্ত যেখানে সেটেলমেন্ট হয়ে গেছে মনের মধ্যে কি চাই এবং কি চাই না এর ফাইনাল সেটেলমেন্ট না হওয়ার জন্যই যত মূর্খগুলো গণ্ডগোল করছে যত ঝগড়াঝাঁটি লড়াই এগুলো সব জগতের কাছে প্রমাণ করছি আমরা যে দেখো আমরা কত বড় সাধু হয়েছি এই মূর্খতা আমরা জগতের কাছে প্রমাণ করছি এটা বড় দুঃখজনক এই জন্য আমাদের এই সব মটবন্দি স্থাপিত হয় নাই একটু সাবধান হওয়ার কথা বলা হয়েছে। তাহলে সুবিধে হয় সেখানে বলা হয়েছে এই প্রপঞ্চমান জন লীলা যতক্ষণ না হবে ততক্ষণ আমরা সংকীর্তন কোন মজা পাবো না অদ্বৈত গোসাই যখন গৌরাবির্ভাবের পূর্বে সংকীর্তন করতেন সেভা পণ্ডিত তারা কীভাবে করতেন এবং অদ্বৈত গোসাই দুঃখী অত্যন্ত দুঃখ প্রকাশ করতেন জগতে এমন একটা লোক নেই যাতে যেন সম্ভাষণ করেন সম্বাসা করা যায় বড় দুঃখী হতেন আর যা কিছু ইষ্টগোষ্ঠী সংকীর্তন সব নিজেদের ভেতরে করতেন ভেতরে বাইরে করা যেত না এখন প্রপঞ্চমান্য লীলা যদি যথেষ্ট না হয় তাহলে এইও ক্ষতিগ্রস্ত হবে কিছু করার নেই আমাদের গুরুসেবার দ্বারা কি করে মঙ্গল লাভ করা যায় এই কথাটা বদ্ধজি বোঝেন না গুরুদেবের গুরুদেবের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে সেইটা সেবা করাটাই এ মূর্খগণ মনে করে রাখেন এটি বোধ হয় গুরুষেবা গুরু গুরুদেবের যে ফিজিক্যাল একটা অ্যাপিয়ারেন্স আছে বলে এইটা সেবা করাটাই হচ্ছে গুরু সেবা বলে সেইটাতে ব্যস্ত হয়ে পড়েন কিন্তু তারা বুঝতে পারেন না যেহেতু গুরুতত্ত্বতে প্রতিষ্ঠিত নয় আগেই বলা হয়েছে গুরুতত্ত্বতে প্রতিষ্ঠিত না হলে ভজন শুরু করতে পারবে না গুরুতত্ত্বতে ভুল বললাম গুরুতত্ত্বতে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিতও না সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাস্তবিক তুমি সেবা শুরু করতে পারো না যে কিছু সেবা হবে সেগুলো সেবার আভাস হবে ব্যতিরিকভাবে সমস্ত হবে এগোবে কিন্তু সেই রকম জিনিসটা হবে না সেই জন্য বদ্ধজী বোঝে না কোনটা গুরু সেবা আর কোনটা লঘু সেবা বদ্ধজী বুঝতে পারেন বদ্ধজীব গুরুদেবের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এইটাকেই বোধ হয় গুরুদেবের একটু জামা পুড়িয়ে দেবো একটু ভালো করে খাইয়ে দেব গুরুদেবকে এইগুলোকেই বলে মনে তারা মনে করেন এইটি গুরু সেবা লঘু সেবা কোনটা আর গুরুসেবা কোনটা এটা তারা পার্থক্য বোঝেন না জগতের সমস্ত ব্যক্তি ইফ নট মর নাইনটি দে আর অল বিজি উইথ লঘু সেবা তারা লঘু সেবায় ব্যস্ত রয়েছেন তারা গুরু সেবার নাম করে লঘু সেবায় ব্যস্ত যার জন্য ফল পাচ্ছেন বলে কেন এরম বলছেন বলছি আমি তো নিজে বলছি না তোমরা ফল পাচ্ছ যদি লঘু সেবা করে থাকো লঘু ফল পাবে আর গুরু সেবা করতে গুরুত্ব আসবে তোমার মধ্যে গুরু সেবা করে দেখো চৈতন্য চৈতন্যের সম্মুখে আমি আমি কোন কথা গল্প বলতে বসি নাই ডকুমেন্টারি সব কথা যে গুরু সেবা করবে তার মধ্যে গুরুত্ব চলে তিনি গুরু হয়ে যাবেন তাকে গুরু ইলেকশন করতে হবে না তাকে তোমাদের নির্বাচন করতে হবে না তুমি নির্বাচন করার কে গুরু গুরু স্বয়ং হয়ে যাবে বলরাম ওপর থেকে গুরু করে দেবেন যে গুরু সেবা করবে তাকে স্বয়ং গুরু করে দেবেন এবং তার গুরুত্ব প্রকাশ পাবে তোমরা তাকে সম্মান না দিলেও কী যাস তার গুরুত্ব শতপ্রকাশ সূর্য যেমন উঠলে পরে সূর্যকে কোন আলো অন্য আলো দিয়ে দেখতে হয় না সূর্য উঠে যে দেখ একটু এরমভাবে দেখতে হয় না মশাল জানি। সূর্য উঠলে শত প্রকাশ বোঝা যায় যে সূর্য উঠেছে এবং শুধু তাই নয় সূর্যের সেই আলোতে সূর্যকেও দেখা যাবে এবং অন্য অন্য সমস্ত বস্তু জগতের প্রকাশিত হবে এটা হচ্ছে মূল গোপন উদ্দেশ্য ওই জন্য লঘু সেবায় ব্যস্ত থাকা মানিকী মহারাজ লঘুসেবায় ব্যস্ত থাকা মানে হলো যেগুলোকে তুমি গুরু সেবার জন্য সম্পূর্ণ উৎসর্গ করেনি সেই সব বস্তুগুলোর প্রতি তোমার আসক্তি রয়েছে সেই সেই বিষয়ে তুমি এখনো ব্যস্ত রয়ে পড়েছ সেই সেই সেবাগুলোকে লঘু সেবা বলা হবে যেই সেই সেবাগুলোকে তুমি কৃষ্ণের জন্য অর্পণ করতে পারো না এগুলোর মধ্যে কিছু দূষিত ভাব আছে সেগুলোর মধ্যে কিছু অ্যাটাচমেন্ট আছে সেগুলোকে আত্মসেবা বললেও হয় লঘু সেবা লঘু সেবা কথাটাই হলো আত্মসেবা নিজের সেবা হয়ে গেল আত্ম বলতে সেই অর্থে হবে না আত্মসেবা বলতে যে যেটা শাস্ত্রীয় অর্থে ভাগবতের অর্থে সেটাই সেবা হল তো ভাগবত সেবা হয়ে গেল আত্মসেবা মানে নিজে সেলফ গ্র্যাটিফিকেশান নিজের সেলফ গ্র্যাটিফিকেশন এই যে সেবাটা এটাতে গুরু সেবা হয় না গুরু সেবা তখন হয় নিজে জীবন যৌবন অর্থ করি যা কিছু আছে এনটেয়ার জিনিস যা কিছু তুমি কল্পনা করতে পারো তোমার আছে সমস্ত কিছু গুরুদেবের সেবার জন্য অর্থাৎ ভগবত সেবার জন্য সম্পূর্ণ নিয়োজিত করে দেওয়া তার মধ্যে আর কিছু আমার জীবনটা আমার শরীরটা খারাপ হয়ে যাবে আমি কি করব এই চিন্তাটাও তখন আর থাকে না যখন আত্মনিবেদন হয়ে যায় তখন আর তার নিজের কোনো চিন্তা থাকবে না আত্মনিবেদন আমি প্রমাণ দিয়ে দিই আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ হেরি সেইটাকেই বলা হয়েছে বিশ্বম্পূর্ণ সুখায়তে আমি সেদিন আলোচনা করেছিলাম সেদিন কৈবল্য নকা ইয় তিরস পুর আকাশ পুষ্পে দুর্দান্তেন্দ্রীয় কালো সর্প পটলী প্রখ্যাত ধ্বংসটা ইয়াতে বিধি বিধি মহেন্দ্র দৃষ্ট কীটায়তে সুখাযতে সুখাতে যত করুণা কটাক্ষ বৈভবতম তং গৌরমে অষ্টম যে গৌরাঙ্গ একটু আর যদি আমাকে দেখেন আমার সুবিধে হয়ে যায় আর অনন্তকাল অসুবিধের মধ্যে পড়ে থাকি সেই গৌরাঙ্গের কটাক্ষ করে পাওয়া যায় সেইটা বলতে গিয়েও অনেক আলোচনা পূর্বেও করেছিলাম আবার কালকে করব শ্রী চৈতন্য মহাপ্রভুর গণেদের কৃপা পেলে পরে কিভাবে সুবিধা হয় সেটি গৌরাঙ্গ মহাপ্রহু করুণা এইসব কথাগুলো ব্যাখ্যা করা হয়েছিল পূর্বে আবার হবে সেইখানে বলা হচ্ছে কই কৈবল্য নামক যে মুক্তির কথা সেটা নরক সদৃশ্য মনে হবে তবে তোমার মনে হবে নরক কৈবল্য নরক অত্যান্তিক দুঃখের মুক্তি কথাটার জগতের লোক ব্যাখ্যা করেন যারা যোগী জ্ঞানী এরাও ব্যাখ্যা করেন এরকম মুক্তিকতার ব্যাখ্যা ওরা করেন দুখের আত্মান্তিকৃত্তি কিন্তু আত্মান্তিক নিবৃত্তি কখনোই সম্ভব না আত্মান্তিক কথাটা যখনই ব্যবহার করলো আত্মান্তিক দুখের নিবৃত্তি মানে তুমি দুঃখটাকে মূল থেকে উন্মিলন করছো বোঝা গেল মূল দুঃখের যে মূল কোথা থেকে হোয়াট ইজ দা রুটকজ তোমার সমস্যাগুলোর সমস্ত মূল কারণ কি তোমার সমস্যাগুলোর রুটকজ কি এই রুটকজটাকে যদি ইরেডিকেট করতে পারো তাহলে তোমার সব সলিউশন হয় বোঝা গেল কি বললাম সেই জন্য গুরুচরণ আশ্রয় করেছি অথচ আমার সমস্যা রয়েছে এইগুলো সব সোনার পাথর বাটি অ্যাভার্ট আকাশ পুষ্প আকাশে যেমন পুষ্প কোনোদিনই হয় না আমি গুরুচরণ আশ্রয় করলাম আমি এখন দুঃখের সাগরে বলেছি এটা কী করে হয় তা সেই গুরুদেবই বা কেমন আর আমি বা কী আশ্রয় গ্রহণ করলাম নিশ্চয়ই আমার আশ্রয় গ্রহণ করা ঠিক হয়নি গুরুদেব ঠিক আছেন এরাও হতে পারে আবার গুরুদেব ঠিক নেই এরাও হয় সবার ক্ষেত্রে সব সমান নয় যার কপালে যেরম গুরুদেব জোটে পূর্ব সংস্কার অনুযায়ী সদ্গুর কাছে দীক্ষা নেয়ার পরেও তারা দুঃখিত থাকছেন তার কারণ হল আশ্রয় নেয়নি বলছে মুখে আশ্রয় নিয়েছি আশ্রয় কার্যটা অত বড় অত সজাগতা নয় আশ্রয় নেওয়াটা ওই কথাটা অত বড়ো সজাগতা নেই যেটা মুখে বলা হলো ওটা অত সোজা চিনিস নয় সেইটাকেই শ্রীমাদ ভাগবতী মহাপুরাণে ভাবে ভাগবতী মহাপুরাণে বলেছেন সেখানে বলেছেন যে শাম শ এ শয়েদ অনন্ত ভাগবজী মহাপুরাণ যে শাম শয়েদ অনন্ত সর্বাত্মনে আশ্রিত পদম যদি নির্বলীকম তে কি সেখানে দুটো শব্দের বিশেষ বারবার বলে অ্যাটেনশন সবাইকে বলেছে দুটো শব্দ খেয়াল কর সর্বাত্মনা আশ্রিতপদম আর যদি নির্ভলিখম দুটো শব্দ খুব এখানে ভাইটাল আন্ডারলাইন সেটা হচ্ছে সর্বাত্মনা আশ্রিত সর্বাত্মনা আশ্রিত পদম আর তার দ্বিতীয় হচ্ছে নির্বলিখম এই সর্বাত্মিত পথ সবাই হতে পারে না সর্বাত্মনা আশ্রিত পথ সবাই হতে পারে সর্বাত্মনা আশ্রিত পথ মানে তোমার আত্মা থেকে তুমি গুরুদেবের চরণে স্মরণ হয়ে গেলে সর্বাত্মনা আশ্রিত পথ এই সর্বাত্মনা আশ্রিত পথ হওয়ার সঙ্গে সঙ্গে নির্বলিক ভাব নিয়ে আসবে আর নির্বলীখ হলে যেমন নির্বলীখ মানে হচ্ছে অকপট অলীখ মানে হচ্ছে কল্পনা প্রসূত অলিক মানে হচ্ছে কিছু বানাবটি হিন্দিতে বলে এই অলিক যখন চলে যাবে তখন নির্বলিক এই নিষ্কপট যেটাকে বলে সেটা হওয়ার সঙ্গে সঙ্গে পরিপূর্ণরূপে নিষ্কট হওয়ার সঙ্গে সঙ্গে গুরুচরণের শরণাগতি সিদ্ধ হয়ে যাবে এবং সেই সময় দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণতারে করে আত্মসর্ এইসব সদ্য হয়ে যাবে বাস্তবিক দীক্ষাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু তোমার সুবিধে হয়ে যাবে কামনা বাসনা যতক্ষণ তোমার হৃদয় থেকে না যাবে ততক্ষণ তুমি ভজনে খুব একটা সুবিধা করতে পারবে না কামনা বাসনা থাকাকালীন অবস্থায় তোমার সুবিধে হবে না আর কামনা বাসনা আছে বলেই লড়াই লাগছে যদি বলে লড়াইয়ের কারণ কি সব পেছনে হচ্ছে কামনা বাসনা আজ সব খুঁজে দেখো ভালো করে সার্চ করো দেখবে সব কিছুর পেছনে ট্রেস আউট করো দেখবে সব কামনা বাসনাই হলো রুটকস যদি কামনা বাসনা না থাকে জগৎকে সমস্ত শান্তি দেখবে কোন অসুবিধা হবে না আর কামনা বাসনা না যাওয়া পর্যন্ত তোমার শক্তি আসবে না শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ প্রহ্লাদ মহারাজের সেখানেও পুরস্কার বলে দিয়েছেন যখনই এক জীবাত্মা সর্বাত্মা স্মৃতিপথ নিষ্কপট ভাবে ভগবানের চরণে শরণাগত হয়ে যান জর্ হি এব মানব তেজন্তী কামানো মনসের স্থিতানো মাইন্ড ইট এব। মনব তেজন্তী কামানো মনসে মনের মধ্যে যত কামনা বাসনা আছে জরহি এব এবার মোমেন্ট। সেই মুহূর্তে যখনই সে কামনা বাসনা ফেলে দেয় সঙ্গে সঙ্গে কি হবে তখন সঙ্গে সঙ্গে তার সুবিধা হয় তারহি এব ভগবত্তা আয় কল্প ভগবানের শক্তিগুলো তার মধ্যে চলে আসবে অনেক শক্তি আসবে তর্ হি এবার ভগবত্তা আয় কল্প তারপরে ভগবত্তা আসবে অর্থাৎ তার মধ্যে শক্তি নির্ধারণ করে তুমি কামনা বাসনা রেখে দেবে অথচ বলব আমার মধ্যে শক্তি আসছে না ভজনের কি করে হলো জগন্নাথের প্রসাদ পাচ্ছি বলে প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চয় গান গিয়ে গেল অথচ দেখছে প্রপঞ্চ জয় করতে পারছে না ভেজালটা কোথায় হ্যাঁ এ গুড ডক্টর অলওয়েজ ট্রাই টু ট্রেস আউট দ্য অ্যাকচুয়াল রিজন ফর ওয়াই ইউ আর সাফরিং ফলো মাই পয়েন্ট এইটি হলো মূল কারণ কেন সে দুঃখ পাচ্ছে সে রুটকসটা বার করেন এইটা গুরুবৈষ্ণবের খাজ এবং সেইটা ঔষধ দেন কিন্তু জীব খায় না ঔষধ দেন কিন্তু তারা খায় না এই জন্য তাদেরই অবস্থা আমি কই বলল নরকায়াত ইত্যাদি শ্লোক পরে আলোচনা করব ব্যাখ্যা এখন সময় নেই চৈতন্য চরিতাম্বিত থেকে যে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম সনাতন শিক্ষা বিষয়ে সেগুলো সব দেরি হয়ে যাবে ये सभी सनातन शिक्षारी विषय तथा आलोचना कर लम्वादस्तु युवादी राष्ट्र तेने ब्रह्म हृदय आदि कवयमुहती यु तेजो वार मृदा यथा विमय ते, ते सर्ग हम सन्यास्तेन निरस्तुक सत्यम परीमह एक नायत्री रक्ष যে গায়ত্রী তোমাকে দেয়া হয়েছে সে গায়ত্রী কোথা থেকে এলো এগুলো প্রশ্ন আছে গায়ত্রী মাতা গায়ত্রী মাতা থেকে গায়ত্রী গায়ত্রী মাতা কীরকম কী বা করতে পারে তোমার ধারণা নেই এক ছাগলকে পরম মহান ব্যক্তি করে দেয়া যায় এই গায়ত্রী অথচ কোনো ফল হচ্ছে না কারণটা কি গায়ত্রী যেভাবে জপ করতে এসেরা সেটা হচ্ছে না অনেক মূর্খকে গায়ত্রী মন্ত্র দেওয়ার পর তাকে বলছি গায়ত্রীটা তুই মন ঠান্ডা করে জব কর সকালবেলা এগারো পাগলের মতো দেখবি তোর জীবন পরিবর্তন হয়েছে গাধা গবেট কিচ্ছু মাথায় ঢোকে না পরীক্ষায় ফেল করছে জড় জগতের এসব সুবিধাগুলো আমরা বলতে চাই না এই গায়ত্রী বিশুদ্ধভাবে তাকে কোনো সাধু করুণা দি এইটা কর সব জায়গা থেকে লাথি খাচ্ছি যেখানে যা মারে তাকে ছাগো গায়ত্রী দেবীর কী বা গায়ত্রী মায়ের গায়ত্রী দেবী কিপা করলে পরে তোমার ভেতরে যে প্রথমে যদি জব করলে তোমার মেটেরিয়াল যে ভাবনা যেটাতে তুমি আবদ্ধ হয়ে রয়েছে। ইহাতে মমতা করি বিথা দিন যায় এই শরীর এবং সংসার এইটা গায়ত্রী মাথা কি করবেন কাটেন जो बोले महामंत्र तो होते हाँ महामंत्र तो होते कि तुम महामंत्र करते तुम्हें तो दे नाम उद्देश्य बला आम स्वरूप की बला आम चिंतामपूर्ण रस विग्रह नाम चिंताम रस विग्रह पूर्ण शुद्ध नित्यमुक्त अभिन्न त्वत् नामु নাম নামি অভিন্ন অভিন্ন তাত নাম নামিন নাম নামি অভিন্ন পূর্ণ শুদ্ধ নৃত্য মুক্ত হ্যাঁ বলা হয়েছে এই নামকে এই নামকে বলা হয়েছে পূর্ণশুদ্ধ নিত্য মুক্ত আর সেটাকে রূপগোস্বামীপাত বলেছেন এগুলো সব আস্তে আস্তে আলোচনা করব আমি ভালো করে খেয়াল রাখবে রূপগোস্বামীপাত বলেছেন মুক্ত কুলেই রূপাস্তমানম যেটা মুক্তকুলের উপাস্য যেটা মুক্তকুলের উপাস্য বস্তু তুমি সেটাকে বদ্ধ অবস্থায় কি করে করে নিতে পারো বোঝা গেল কী বলল যেটা মুক্তকুলের উপাস্য তুমি বদ্ধ অবস্থায় কি করে সেটাকে ভজন করে নিতে পারো মুক্তকূলের উপাস্য সেটা বদ্ধকুলের নয় তাহলে মুক্তকূলের উপাস্যকে ভজন করতে গেলে তোমাকেও মুক্ত হতে হয় বোঝা গেল সেই মুক্ত হওয়ার জন্য প্রাইমারি স্টেজে তোমাকে ওইটা আগে বেরোতে হবে তোমাকে বন্ধন দশা থেকে দেহ ভাবনা তোমাকে আটকে রেখেছে চলে যেমন শেকর বাকড় শেকর বাঁকর সংসার বিক্ষ। যেমন সংসার বিক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে একটি বটবৃক্ষ কল্পনা করে দেখো একটা বটবৃক্ষের ফল হয় ডুমুরের মতো আর সেই ফলটাকে ঠোকর মারে পাখি সেই বটবৃক্ষের ফলের ভেতরে অত্যন্ত ছোট ছোটো দানা থাকে এই টুকুটুকু দানা সেই সমস্ত চোখে দেখা যায় না সেই সব দানা পক্ষী খেয়ে বিষ্ঠা ত্যাগ করে সেই বীজের থেকে অঙ্কুরোদ্গম হয় সেখান থেকে সেটা যদি পাঁচশো বছর হাজার বছর যায় তাহলে সেখানে একটা বিশাল বট বট হয়ে যায় তুমি যদি দেখতে চাও দেখতে পারো যেগুলো যেগুলো সমস্ত ভারতের বিভিন্ন জায়গায় আছে অক্ষয় বট এলাহাবাদে আছে কলকাতার তীরে বোটানিক্যাল গার্ডেন যেটাকে বলো এটাও অক্ষয় বট অক্ষয় বট যাও সেখানে অক্ষয় বট আছে বিহারবনে যাও বৃন্দাবনে আমরা চুরাশি করতে করতে জঙ্গলে ঘুরতে ঘুরতে সেখানে যাই বিশ্রাম সেখানে অক্ষয় বিভিন্ন জায়গায় আছে এই অক্ষয় সব জায়গায় নেই পাঁচটা জায়গা এই অক্ষয় বট হল যেমন তুমি দেখলে ভয় পেয়ে যাবে নমিস ক্ষেত্রে যদি অক্ষয় বটকে দেখো তুমি বাবা এখানে যদি দাও গঙ্গাত গঙ্গাতটা সেটা তুমি ট্রেস আউট করতে যেখান থেকে বাচ্চা বটে ঝুড়ি নেমেছে এসে বিশাল হয়ে গেছে কি তালে একটা বট যেমন তার রুটকস কি ছিল ওই যে সূক্ষ্ম সিড ছিল সেখান থেকে বড় বৃক্ষটা হয়েছে এখন যখন পরিণতি লাভ করেছে তুমি ভয় পেয়ে যাচ্ছ তখন তোমার যে সংসার পরিণতি লাভ করেছে তোমার ভেতরে সংসার বলে কিছু নেই বাস্তবে এইটিই তোমাকে বিশ্বাস করানো যাচ্ছে আমি এগুলো ভাগবতে আলোচনা করেছি বিকেল পূর্বে কার্তিক মাসে কিন্তু কে শোনে এই বীজ যেটা হল সেই বীজ বিজয় পরিণতি লাভ করেছে আশা বাসনা আশারূপী যে বাসনাটা রয়েছে তোমার সিড এটা পরিণতি লাভ করে আজ এই আশা তোমাকে আজকে বিশাল একটা সংসারের মধ্যে ফেলে দিয়েছে বাস্তবিক কিন্তু তোমার স্বরূপের মধ্যে কোনো সংসার নেই তুমি না তো মেয়ে ছেলে না তো তুমি বেটা ছেলে এগুলো সব একজাক্ট কথা তোমাকে মায়াদেবী বোকা বানাচ্ছে মায়াদেবী মেকিং ফুল অফ ইউ তোমাকে বোকা বানাচ্ছে বাস্তবিক পক্ষে তুমি সর্বপত কৃষ্ণের দাস এইগুলো তোমার কর্মফল অনুযায়ী তোমাকে এই সব দেহ দেয়া হয়েছে যেহেতু তোমার এখনো অনেক কিছু চাটনি খাওয়ার বাকি আছে এই চাটনিগুলো খাওয়ার জন্য তোমাকে দেহ দেওয়া হয়েছে এগুলো ভাগবতের প্রমাণ আছে এই জড়ো দেওয়া দেওয়া হয়েছে কেন বল চাটনি খাওয়া যাবে নাহলে দরকার তুমি ভাগবতে বলে দিয়েছে এই জড়ো দেয়া দেওয়া হয়েছে এই আমি সময় হলে আলোচনা করব বিকেলে আরও অনেক লোক থাকেন তারা শুনতে পাবেন এসব আলোচনা করো জড়ো শরীর কেন দেওয়া হয় ঋষভজি মহারাজ উত্তর দিচ্ছেন কেন জরসরি দেওয়া বলে চাটনি খাওয়ার জন্য আর কি কোনো কারণ নেই দ্বিতীয় কোনো কারণ নেই আর ভগবত পার্শ্রদ্ধা যারা আছেন গুরু বৈষ্ণবরা ওরা চাটনি খাওয়ার জন্য আছেন। ওদেরকে ভগবান পাঠায় হচ্ছেন যে তার নিজ কর্ম করবার জন্য তাদের নিজ ভগবানের নিজ কর্ম সাধনের জন্য নিজের ভক্তকে যদি বৈকুণ্ঠ থেকে গোলক থেকে তিনি পাঠান সেটা বদ্ধজীবের সঙ্গে সমান হয় না दु मिलिए फिल बोजा गल की तेल जीवे स्वरूपे संसार नहीं इत्यादि कथा आलोचना कर श्लोक जन्मदर्श आदि बला हलोते बला हो ताते के गायत्री ध्यान आदि सब एर मध्य एस भगवान ध्यान भगवान स्वरूप लक्षण तत्स्ण ब कारा ध्यान कर मशाई सबा विश्व सबाई आसो सबाई के हाथ प्रसारित करान सबाई आसो क्यों पड़े रही मनारत মরার মরা মতো পড়ে রয়েছ কি এসো এদিকে দূরে সরে রয়েছ সংকীর্তন থেকে কি করে যত মানুষ বিমুখ হয়ে যায় তত সংকীর্তন থেকে দূরে সরে যাবে স্ক্যাটার্ড তোমাকে এটাকে ডাইভার্ট করে দেবে তোমাকে দূরে আর যত সংকীর্তন হবে আরও হোক সংকীর্তন এটা হচ্ছে ভজনের উন্নতির লক্ষণ সংকীর্তনে যোগদান করবে আর অনেক সংকীর্তন হোক বেশি করে হোক সেখানে বলছেন এখানে যে তাহলে এখানে বিশ্ববাসীকে সবাইকে আহ্বান করছেন ব্যাসদেব কোনো সংকীর্ণতা করেননি এই নিচু জাতি একে ডাকবো না এরকম কথা বলেননি সবাইকে আহ্বান করছেন তোমাদের আর জড় কবি এরকম এরও এই অর্থটা একটু গানেতে করেছেন জগতে আনন্দযজ্ঞে তোমাদের সবার নিমন্ত্রণ এই যে বলেছেন মনে হচ্ছে তোমার কবি কিছু জানেন না কিছু কিছুই জেনেছে। বৈষ্ণব সঙ্গ করেছেন বহুপাদের সঙ্গ হয়েছে গৌপাদের কাছে হরিকথা শুনেছেন ভক্তিম ঠাকুরের কথা রসিকমোহন বিদ্যাভূষণ জী তাদের কাছে কিছু তো মাথায় ভুগবে ঢুকবে ঢুকবেই বৈষ্ণব সঙ্গ করলে বিথা যাবে না সেই জন্য আর যদি অপরাধ না করে আর আরও ভালো ভজন কম বেশি ভজন তো আস হলো না কেন গুরু আচরণ আশ্রয় করল না কিন্তু কিছু উপলব্ধি হবে বৈষ্ণব সঙ্গ কখনও বিথা যাবে না লবমাত্র সাধু সঙ্গে সবসিদ্ধি সর্বসিদ্ধি হয় লবমাত্র ওই কথাটা বিশ্বাস হয় না লব মানে কি লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি মানে কি ওয়ান্ড পার্ট বারো ভাগ করবে তার একবার একটা এক ভাগ কে বারো ভাগ করে এক ভাগ লব বলা হয় সেই লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় বুঝে গেল তাই গল্প বললাম এটা লবমাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয় এটা মারা একটা একটা গল্প বললাম আমি নাকি প্রমাণ আছে মধ্যে প্রমাণ পেয়ে যাবে সেখানে বারাণসীতে সেই মায়াবাদী সন্ন্যাসী সে দেখছেন তার কুটিয়ার সম্মুখ দিয়ে কুটিয়াটা কটুকু এইটুকু কুঠিয়ার অ্যাপারচার গেটটা আর তিনি বেসরে বসে ভজন করছেন মায়াবাদী ব্যক্তি মায়াবাদী তিনি হচ্ছেন তিনি অনেক কিছু করেছেন বেদ বেদান্ত উপনিষদ সমস্ত পড়িয়ে পাণ্ডিত্য লাভ করে তিনি পড়িয়েছেন পড়েছেন এবং পড়ান অধ্যাপন অধ্যাপনা করে এখন কুটিচক বহুদক, হংস পরমংস অনেক উপরে উঠে গেছে মায়াবাদীদের বিচার আমাদের বিচার না পরভংশ একমাত্র শাস্ত্রীয় বিচারে বলে একমাত্র বৈষ্ণবগণী পরভংশ আর কাউকে পরমাংশ কথা বলা যাবে সাধু যদি বলতে হয় একমাত্র বৈষ্ণব অন্য কাউকে সাধু বলে জগতের লক্ষ্যে যাবে সব কথা কেন উনি দেবীর ভজন করুন উনি সাধু নয় এ আপনাদের কি সব কথা তো আমি তো বলছি না বলছি বিচারটা বলছেন ভাগবত শাস্ত্র ওরা সেগুলো মেনে নেবে না সাধু পদবাচ্য যে হয় কাকে ওকে যদি ব্যাখ্যা করা হয় তাও মূর্খ বুঝবে না পড়াশোনা জানলেও বুঝবে সাধু মানে কি সৎ ধর্মকে যিনি অবলম্বন করেছেন তিনি সাধু বোঝা গেল কী বললো তো সৎকে বলে যেটা নৃত্য সেটাই সৎ নিত্য কি তদ্ব তদ্বস্তুই সৎ আর সত্যস্তুই তদ বোঝা গেল সব ইন্টার রিলেটেড পর্ব কিন্তু এসব কথা ওদের বোঝানো যাবে না দে আর লেস ইন্টারসেড অ্যাবাউট ইট এসব কথা বলতে গেলে খেপে যাবে তাতে সেক্ষেত্রে বলা হচ্ছে যে তাকে পরমাংশ কেন কুটিচক বহুদ্বক এগুলো সব ত্যাগ্যাশ্রমী জীবনের সব এক একটা বিভাগ কুটিচক কাকে বলা হয় বহুদ্ব কাকে বলা হয় হংস কাকে বলা হয় পরমহংস কাকে বলা হয় নিরগ্নি নির্নি কাকে বলা হয় বিভিন্ন সব শব্দ আছে কে শোনে লক্ষ্যই খাওয়া দাওয়া হয়েছে এই ব্যস্ত এগুলোর বাইরে যে একটা নিত্য আনন্দময় জগৎ আছে সেখানেই যে তোমাকে যেতে হবে সেই সব হোস নেই কনসিয়াসনেস কনসিয়াসনেস গো গোয়িং ডাউন কনসিয়াসনেস লো হয়ে যাচ্ছে তোমার কি কি অ্যাক্টিভিটি করতে হবে যাতে তোমার কনসিয়াসনেস আপে যায় বোঝা গেল কী বললাম কনসিয়াসনেস ডাউন হয়ে যাচ্ছে কি করে তুমি কি করে বলবো তুমি ভজন হবে দিনে দিনে অচেতন হয়ে যাচ্ছে সে নিচু হয়ে যাচ্ছে তার মন তাহলে কী করে হলো কি সংকীর্তন শুনল সে কী সংকীর্তন করল তাহলে সেখানে বলা হচ্ছে যে যখন এই ব্যক্তি সেই বৈষ্ণব তার পরমাংশ বাস্তব বৈষ্ণব তার কুটিয়া সন্মদিক দিয়ে চলে যাচ্ছে সে ভেতরে ভজন করছেন হঠাৎ দেখতে পেলেন রে এ কি যাচ্ছে সুন্দর একজন ব্যক্তি অপূর্ব মালা করে এখন নাচতে নাচতে যাচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সে অদ্বৈত গদাধর সেবাশাদী গৌর ভক্তবৃন্দ এই গান করছেন করতাল বাজে আর কখনো কখনো পড়ে যাচ্ছেন কখনো কখনো চোখে জল পড়ছে কখনো কখনো নদীর তিদি যাচ্ছেন কখনো পড়ে যাচ্ছেন আবার উঠছেন আবার গাইছেন এরা ভাই ভাবে বিল হর আর সেই অবস্থা সেই সন্ন্যাসী ভেতর থেকে দেখে নিল কি ব্যাপারটা ওরা আশ্চর্য প্রেম হয়েছে সুদূর্ভ বুঝতে পারে ওরা সার্বভৌম বলেছিল যখন চৈতন্য মহাপ্রভু অর্ছা জগন্নাথকে ধরতে গিয়ে ফার্স্ট টাইম জগন্নাথ টু মহাপ্রভু টু সি জগন্নাথ হোয়াট হ্যাপেন সেই সময় তো মূর্ষাকে ছিলেন মূর্ষা গিয়ে পরে থাকাতে কি হলো সবাই মারতে এসছে সেখানে সার্বভৌম ছিল এ দাঁ দা মারো না মারো না এই যে লক্ষণ দেখা যাচ্ছে অদ্ভুত লক্ষণ এই তো মানুষ লোকে দেখা যায় না নীলোকে লক্ষণ হয় না সদ্য সাত্বিক সুদীপ্ত ভাব এ নিলোকে না হয় নীলকে না হয় মনুষ্য লোকে দেরু না ব্যাপারটা কী দেখি আর রূপ দেখে তার আকার আকৃ এরকমও কি রূপ হয় জগতে সৃষ্টি ছাড়া রূপ সব শিষ্যদের নিয়ে চ্যাংদোলা করে তাকে নিয়ে গেল নিজের ঘরেতে গিয়ে সয়ন করিয়া রাখলেন ফলে মরে গেল মরে গেল নাকি কি আশ্চর্য কোনো নিঃশ্বাস নেই কিছু নেই একটা তুলো আঁকেন খুব পেঁয়াজা তুলো নাকের কাছে এরকম ধরল না একটু একটু তুলো চলছে বেঁচে আছে তাহলে দেখা যাক পরে কি হয় এইভাবে রাখলেন তাকে তাহলে সেখানে সার্বভৌম ভট্টাচার্য পর্যন্ত বুঝতে পেরেছিল সে কিন্তু মায়াবাদী নাম্বার ওয়ান সার্বভৌম হি ওয়াজ মায়াবাদী নাম্বার ওয়ান এক নম্বর মায়াবাদী ছিল সে কিছুতেই তাকে মানাতে পারবে না ভগবানের স্বরূপ আর তাকে ভগবান কিপা করলেন গোপীনাথ আচার্যের সম্বন্ধে তাকে কিপা করে ছাড়লেন আর যখন কৃপা করলেন গোপীনাথ বলছেন মহাপু বলছেন তুমি শুদ্ধ ভক্ত তোমার সঙ্গেও আমাদের সবার পরিবর্তন হয়ে গেল একে বলে ভগবান নিজে করছেন করে ভক্তদের নামে দিয়ে দিচ্ছেন সে সুনামগুলো বলছে তুমি শুদ্ধ ভক্ত তোমার সঙ্গে আমার পরিবর্তন হলো জীবন সার্বভৌম হল সবার হলো কি অপূর্ব মিষ্টি সেই গৌরের ভজন করেন কেউ সেই গৌরের ভজন্ত না করলে পারবে না বাঁচতে পারবে না গৌরের আনন্দ জানো গৌরের সৌন্দর্য জানো গৌরের লীলা জানো দিনভর দেখবে দেখুন তোমার কিচ্ছু পাবে না কিচ্ছু ভাল লাগবে না তোমার এই জগৎ তোমার কাছে খসে পড়বে যেমন সাপে যেমন খোলস ছেড়ে দেয় খোলসটা ছেড়ে দিলে সাপের কি গায়ে লাগে সেখন প্রপঞ্চ তোমার খসে পড়বে সংসারটাকে রেখে আমি কৃষ্ণ ভজন করবো এটা হবে না সংসারটাকে রেখে কৃষ্ণ ভজন হয় না ত্যাগতাশ্রমিকাও সংসার রেখে দিয়েছেন ভেতরে ইরানায় সংসার করছে বাইরে দুটোই সমান বরঞ্চ ওদের সংসারে থেকে এটা আরও ডেঞ্জারাস ওরা তো প্রকাশে কোনো না কোনো দিন দৈন্য চলে আসবে সংসারে কি করলাম চি চি চি কোনো না কোনো দিন দৈন্য আসবে কিন্তু এই সংসারে তো দৈন্য আসবে না আরও পাপ টাপ হয়ে যাবে আমি ত্যাগী আমি বড় হয়ে গেছি এই অভিমান তোমাকে আরও নামিয়ে দেব বোঝা গেল কি সুবিধা অসুবিধাটা এগুলো আমি বলছি না সব প্রভুপাদের বিচার যখন যে চ্যালেঞ্জ করতে আসবে সমস্ত প্রমাণগুলো দেখিত। সব প্রভুপাদের বিচার ভক্তি কোনোটাই ব্যক্তিগত স্বার্থের কোনো বিচার নেই এখানে তাহলে সেখানে দেখা গেল যে এই মায়াবাদী ভজন করছেন সেই যখন ওই সাধুকে দর্শন করলেন দর্শন করার সঙ্গে সঙ্গে তার জীব তার হৃদয়টা নির্মল হয়ে গেল বৈষ্ণব দর্শনের এই তো ফল দর্শনে পবিত্র কর এই তো মার্গুন দর্শন করে পবিত্র হয়ে গেল আর পবিত্র হওয়ার সঙ্গে সঙ্গে যেই হৃদয়টা পরিষ্কার হয়ে গেল পবিত্র হলে একটু আলো আছে ভেতরে এবার এই আলোতে চিন্তা করতে লাগলো যে আমি তো অনেক শাস্ত পড়েছি অধ্যায়ন অধ্যাপনা কিন্তু সেখানে তো নির্ণয় ছিল ভগবত প্রেমই শেষ এই যে আমরা মায়াবাদী মানি না যা কিন্তু আমি তো মনে করছি এই কিত কৃতার্থ হয়েছে এ সাধু এ এর সঙ্গে একটু সঙ্গ করা দরকার একটু যাই এ দেখা করে আসি এ প্রণাম করে নয় নয় নমনারায়ণই বলব মায়াবাদীরা নমনারায়ণ বলে নমনারায়ণ যার সঙ্গে দেখা হয় নমনারায়ণ সবাই নারায়ণ হয়ে গেছে এবার গিয়ে সেখানে যখন তিনি উঠতে যাচ্ছেন আসন থেকে উঠে বেরোতে যা আমি একটা যেই বারাণসীতে এত অধ্যাপন অধ্যাপনা করি কত আমার শুনাম আমি যদি এই বৈষ্ণবকে সম্মাতা করতে যে আমার নামটা তো খারাপ হয়ে যাবে না না না না যাবো না বলে আবার আসনে বসে বল আবার কিছু কর না যাওয়া উচিত এভাবে তার ভেতরে যে কন্ট্রাডিকশান হচ্ছে যাই না না না যাবো না না যাই যাই যাওয়া উচিত না যাবো না এইভাবে যখন ভেতরে দন্দ চলছে এই সময়ের মধ্যে বারাণসী তোমরা গেছো কিনে জানি না বারাণসী গেলে দেখবে বারাণসীতে ছোট ছোট সমস্ত গলি আর গলিতে যদি একটা গলিতে তোমার ঢুকিয়ে দিই তোমার হয়ে গেল তোমার হয়ে গেল তুমি আর পারবে না পাগল হয়ে যাবে সেই বারাণসীতে কোন গলিতে যে সেই সাধুটা ঢুকে গেল কোন ঈশ্বর কোন দেবতাকে দর্শন করতে কোন গলিতে আর পেলো না খুঁজে বাইরে পরে পরবর্তীকালে তার মনে জয় হয়েছিল তো বলো না দেখা উচিত যা বলুক বলুক তখন যখন বেরোলো ইট ওয়াজ টু লেট তখন দেরি হয়ে গেছে তখন সেই সাধু কোথায় সংকীর্তন ঢুকে গেছে আর পেল না কিন্তু আফসোস করলো এস হাতের সামনে পেলাম এরকম দেখিনি আমি কোনোদিন আর আমার উচিত ছিল কিন্তু যা ভুল হয়ে গেল কাজটা এই যে ভুল হয়ে গেল বললো এটার জন্য তার অনেক সুকৃত সঞ্চিত হলো বোঝা গেল তার যে ভেতরে একটা অ্যাফেনিটি দেখা দিয়েছে আসক্তি এটাও তার বিশাল মঙ্গল সাধন করলো কবে ওই যে বললাম লবমাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয় তাকে পরবর্তীকালে কিছু কয়েক মাসের মধ্যে তাকে চুম্বকের মতো টেনে নিয়ে এলো সেই যে সাধু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপবুর নাম ছিল সেই সাধু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভ নিত্যানন্দ শ্রীহ্বৈত দাসিবা সাদি গৌর ভক্তবৃন্দ এই যে অত্যন্ত সুন্দর হয়েছে কীর্তন করছে প্রেমে সেই যে কীর্তনটা সেটা জড়ো কীর্তন ছিল না বোঝা গেল কি বললাম এরা বাস্তব অর্থাৎ ওই যে সাধু কীর্তন করছিল সেই কীর্তনের মধ্যে চৈতন্য মহাপুর স্বয়ং ছিলেন নাম অভিন্ন নাম নামিনপারশ্বত চৈতন্য মহাপুর ছিলেন ওই নাম ওই ওর কানে গেছে রিয়াকশন হয়ে গেছে সেই নাম কি করলো সেই যে সুকৃতি তাকে কি করলো পরবর্তীকালে তাকে টেনে নিয়ে এলো কোথায় নবদ্বীপ ধামে নিয়ে এলো সব ফেলে দিয়ে কোথায় অধ্যাপনা বেদান্ত পড়াচ্ছে কত সম্মান সব ফেলে দিয়েছে সে নবদ্বীপ ধামে আর নবদ্বীপ ধামে এসে কী করলো খুঁজছে কোথায় বৈষ্ণবগণ কোথায় থাকেন পরম বৈষব খুঁজে খুঁজে পাগল তারপর কেউ কেউ বললো উপারে যান গদ্রুম ধামে সেখানে দেখবেন সেখানে কে আছে বলে কে বলে পরমহ বাবাজি মহারাজ গিয়ে দেখবেন পাগল হয়ে যাবে সিদ্ধ মহাত্মা তার সংকীর্তন তার ভগবত প্রেম তিনি খৈ নিতে নিতে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে পাগল হয়ে গিয়ে সেই গোদ্রুমে এলেন গদ্রুমে এসে লোকের কাছে খবর নিতে নিতে সেখানে দেখলেন কি যেটা আমি তোমাদের বলেছিলাম সাতগুরু বৈষ্ণব অনুগত্যে একবার জীবনে যদি প্রেম বিবর্ত সেই প্রেম বিবর্ত যেই একবার শোনে পড়ে তার সর্বসিদ্ধি হয় যদি সঠিক সঠিকভাবে পরে আর তোমাকে মায়া স্পর্শ করতে পারবেন দেখতে মনে হয় এইটুকু জগাই কে জগদানন্দ কে গৌরাঙ্গের বাচ্চাবলাকার পার্শ্বদ ছোটবেলাকার পড়লে প্রেম চলে আসবে সেইখানে মাধবী লতা কুঞ্জে গুদ্রুমেতে সেখানে তিনি এরকমভাবে জগদানন্দের প্রেম বিব্রত পাঠ করেন সেইখানে যখন তিনি গেছেন দেখতে ভোরবেলা তখন দেখছেন ছিল মহারাজ শ্রী মহারাজ অচেতনের মতো হয়ে গেছে লীলা স্মরণে রয়েছেন বিকেলবেলার দিকে তিনি পাঠ করেন সায়ংকালে সকালবেলা সংকীর্তন করতে করতে লীলা সরণে রয়েছেন সুকুঞ্জভঙ্গ লীলা হচ্ছে এসব আর ওই যে এসে দণ্ডবোধ করেছে মহারাজের খেয়াল ওই যে দণ্ডবোধ করে পড়ে রয়েছে পায়ের কাছে খেয়াল নেই তার পরে যখন আস্তে আস্তে আস্তে আস্তে লোকের এদিক ওদিক সব চলছে কথা আস্তে আস্তে চোখ খুললেন গিয়ে দেখেন সামনে একজন সন্ন্যাসী পড়ে আমরা কেঁদে ফেলেছেন আরে সন্ন্যাসী ঠাকুর আপনি আমার ভাই পড়ে রয়েছেন হায় হায় আপনাকে দণ্ডবোধ করা উচিত বলে তাকে তুলে আলিঙ্গন করলেন কৃপা করলেন ব্যাস সেই থেকে সেই হয়ে গেল কাজ ছুটি সেই বাবাজি মহারাজের প্রেমেতে আবদ্ধ হয়ে গেলেন তারপর তাকে মন্ত্র উপদেশ করেছিলেন কেন এ বাঁচতে পারবে না এমন অবস্থা হয়ে গেছে আমাকে যদি আপনি না কৃপা আমি মরবো আপনার সামনে বাধ্য হয়ে দিতে হল তার গুরুদেব পদ্য ব্রহ্মচারী রয়েছেন নৃসিংহ সেখানে তাকে দর্শনের জন্য নিয়ে গেলেন তিনি তখন প্রকট রয়েছেন তখনও যাননি নৃসিংহানন্দ ব্রহ্মচারী দীর্ঘদিন প্রকট ছিলেন তাহলে এইসব গুরুদেব বড় কৃপা করি গৌর বন মাঝে গদ্যুমে দিয়াছ সান আর দিলা মরে। এই ব্রজে বসি হরিনাম কর গান গুরুদেবের আজ্ঞা কি গুরুদেবের আজ্ঞা তো এই নয় গুরু সেবার নামে কিছু সুবিধে লুটে নেব গুরুদেবের আজ্ঞাগুলো সংকীর্তন কথাগুলো ভক্তিমার্থ ঠাকুর লায়ান নয় ভক্তিমিথ্যাবাদী নয় ভক্তিম ঠাকুরের সত্যি কথা বলেছেন সংকীর্তনেই ভগবানের ভাবে তুমি আরাধনা করতে পারো সংকীর্তনেই ভগবানকে সন্তুষ্ট করতে পারে থেকে বাদ দিয়ে যা কিছু বাহাদুরি দেখাবে কোনো লাভ হবে না করতে পার জীবন বীথা হয় সমস্ত মৃত্যুকালে দেখবে জীবন বীথা হয়ে গেল মহারাজ কি লাভ হলো সব ঘর থেকে এলাম এসব করলাম কিচ্ছু লাভ হলো না কিন্তু সংকীর্তনয্ঞে লেগে থাকবে যে যদি সংকীর্তনয্ঞে নিয়ে জীবনকে দিতে পারো তাহলে মনে রাখবে তুমি পার হয়ে যাবে তাহলে এই শ্লোকে জন্মাদর্শ স্লোকে পরম শব্দে কৃষ্ণ নির্বরণ করা হয়েছে আর সত্তম শব্দে কয় স্বরূপ লক্ষণ বিশ্বশ্রেষ্ঠ আদি কইল বেদ ব্রহ্মাকে পড়াইলো। অর্থাভিজ্ঞতা অর্থের অভিজ্ঞতা সরূপ শক্তি মায়া দূর করইল হ্যাঁ এইসব কার্য তার ততস্ব লক্ষণ অন্য অবতার জয়ীছে জানে মুনিগণ অবতার কালে হয় জগত জগতের গোচর এই দুই লক্ষণে জানে এই দুই লক্ষণে কেহ জানেন ঈশ্বর তারপরে সনাতন চালাকি করে বলেছিল সনাতন কয়ে জাতি ঈশ্বর লক্ষণ পীতবর্ণ কাজ প্রেমদান সংকীর্তন এটা আমি বুঝতে পারছি না এটা হবে বলুন তো কে কলিকালে কলিকালে সেই অবতার নিশ্চয় সুদূরে সুধির করি করিয়া কহ যাউক নিশ্চয় এই করা করাতে পারলেন আমার সঙ্গে চালাকি করছে আমাকে ধরে ফেলেছে প্রভু কয় চাতুরালী ছারসনাথ হন শক্ত অবতারের সোনবিবরণ এইভাবে শক্ত অবতারের কথা বলছেন শক্তাবেশ অবতার কৃষ্ণের অসংখ্য গণন দিগদর্শন করি মুখ্য মুখ্য জন তার মধ্যে শক্তাবেশ রূপ মুখ্য গৌণ দেখি আর সাক্ষাৎ শক্তাবেশ শক্তের অবতার আভাসে বিভূতি লিখি আর সনকাদি নারদ পৃথু পশুরাম জীবস্বরূপ ব্রহ্মার আবেশ অবতার নাম বৈকুণ্ঠরা বিস্তারে নন্ত আর সনকাদ্যে জ্ঞান শক্তি নারদে ভক্তি, ব্রহ্মায় সৃষ্টি শক্তি অনন্তে ভূধারণ শক্তি ইত্যাদি সব দিয়েছেন এগুলো সব দিয়েছেন शेषे शेष शेष ठाकुर दी स्वसेवन शक्ति पृथुते पालन शक्ति परशुराम शक्ति दिए दुष्ट नाश वीर्जारण और विभूति कहिए जई से गीता एकदशे जगत व्यापील कृष्ण शक्ता भाषा कृष्ण सत्ता शक्ता भाषा भेसे जगत व्यापी बै, रही है হ্যাঁ অথবা বহু নইত কিং এত অর্জুন তুমি বেশি জেনে কি করবে অর্জুনকে ভগবান বলছেন অথবা বহু নইত কিং জন্য এত বিভ্যম কৃষ্ণম একাম সেন স্তিত জগত এইয অনন্ত ব্রহ্মাণ্ড দেখছ মাইন্ডেড কি বলছি এই যে অনন্ত ব্রহ্মাণ্ড দেখছো। অনন্ত ভগবানের যে বিভূতি দেখছো জড় বিভূতি ঐশ্বর্য যা কিছু দেখছো এগুলো সব ভগবানের একপাত বিভূতি এক অংশ বুঝা গেল অনন্ত ব্রহ্মাণ্ড ইনফিনিটি ব্রহ্মাণ্ড যত ব্রহ্মাণ্ড উঠছে আকাশে যা কিছু সেখানকার ঐশ্বর্য যা কিছু দেখছো সমস্ত কিছু ভগবানের এক কণা এগুলো কিছু এক অংশের দ্বারা ত্রিপাত বিভূতি আছে আর চিত বিভূতি এই এই জড়বিভূতির অন্ত নেই জড়বিভূতি যেটা আছে সেটারই অন্ত নেই ভগবান অন্ত নেই তাহলে চিত বিভূতির কথা আবার চিন্তা করো বৈকণ্ঠ আদি যেখানে যে ঐশ্বর্য সম্পত্তি তাহলে কি নিয়ে রয়েছে? কি নিয়ে তুমি ব্যস্ত রয়েছ আর কি জিনিসগুলো তুমি পেতে পারো এবার ভাবো এখানকার সামান্য সামান্য জিনিসগুলো পূর্বকর্ম ফলে যখন চৈতন্য মহাপ্রু মানে যে ঐশ্বর্যগুলো কৃষ্ণ কৃষ্ণস্বরূপে তিনি যে জগৎবাসীকে দিয়েছেন জড় ঐশ্বর্য দেন তো দেন না তাকে কোটি কোটি টাকার মালিক করে দেন দেন তো কিন্তু ওরা বুঝতে পারে না কিন্তু দিল কোথা থেকে এলো আর দু থাকবে না আমার কাছে নিত্য এগুলো তারা বুঝতে পারে না মায়াতে মোহিত হয় হয়ে তার আরো বেশি করে বন্ধন দশা প্রাপ্ত হয় এই তো কহিনু শক্তাবেশ অবতার বাল্য পৌগণ্ড ধর্মের সুনহ বিচার কিশোর শেখর ধর্মী ব্রজেন্দ্র নন্দন প্রকটলীলা করিবারে যবে করে মন কিশর শেখর আমরা যে গৌরীগণ ভগবানের যে কিশোর স্বরূপ আছে নবকিশোর নটবর সেই স্বরূপের আমরা কিন্তু আরাধনা করে থাকি সেটা আমাদের আরাধ্য আরাধ্য ভগবান ধাম বৃন্দাবনম রাম্মা কাচি উপাসনা ভুজবদ বর্গীন যা কল্পিতা শ্রীম ভাগবত প্রমাণ মমলম প্রেমা পুমার্থ মহান শ্রীচৈতন্য মহাপভুর মতম ইদম তত্রাদ এই যে কিশোর শেখর ধর্মী রজেন্দ্র নন্দন কিশোর শেখর ধর্মী প্রকটলীলা করিবারে যবে করে মন যখনই মনে করেন আমি প্রকট বিহার করব ভক্তগণকে নিয়ে বিহার করব আনন্দ উৎসব করব হ্যাঁ তখনই তিনি এবার ইচ্ছা করলেই হয় বুঝলেন কথাটা প্রকটলীলা করিবারে যবে করে মন আদৌ প্রকট করায় মাতা পিতা ভক্তগণে পাছে প্রকট হয় জন্মাদিক লীলাক্রমে প্রাক প্রথমেই কি করেন সপারশ্বত সপার শত শ্রিয়ধাম সহ সহ অবতরী বলে যেরকম বলা হয় সেরকম স পার্শ্বদ কি হয় মা প্রভু ভগবান কৃষ্ণ আগে পাঠিয়ে দেন এই জগতে পাঠিয়ে দেন সবাইকে নিজের পিতা মাতা অদ্বৈত আদি যা কিছু আগে পাঠিয়ে দেন আর কৃষ্ণ ভগবান যে গর্গমুনি আদি যা কিছু নিজের পার্শ্বদ সবগুলোকে আগে পাঠিয়ে আগে তারা যায় জগতে তারপরে এবার নিজের জন্ম আদি লীলা আবিষ্কার করেন প্রকট লীলা পরিবারে জবে করে মন আদৌ প্রকট করায় মাতা পিতা ভক্ত ভক্তগণে পাছে প্রকট হয় জন্মাদিক লীলাক্রমে আর তারপরে সেখানে বলছেন পুতনাবদাদি যত লীলা ক্ষণে ক্ষণে সব লীলা নৃত্য প্রকট করে অনুক্রমে অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহি কো গণন কোন লীলা কোন ব্রহ্মাণ্ডে হয় প্রকটন পুতনাবদাদি কংসবদাদি এই যে লীলা দেখছ এইগুলো সিদ্ধান্ত জেনে রাখো এই যে পুতনাবধাদি কংসবদাদি লীলা দেখছ কংসবধ এটা কিন্তু গোকুল নেই যে যাতে গোলকধাম গোকুল বলছে গোকুল না গোলকধাম গোলকেতে নিত্য যেখানে ভগবান বিহার করছেন সেইখানেতেই পুতনাবধ করবার দরকার পড়ে না পুতনাবধ তারপরে যে জটিলা কুটিলা কংস এই সবের একটা ভাব থাকে বোঝা গেল না এর ভাবগুলো থাকে ওই কংস আসবে ওই জটিলা দেখে ফেলল এর ভাবগুলো থাকে কিন্তু ওই সব ব্যক্তিগুলো থাকে না ওরা হেও আমি কালকে বলেছিলাম যে এটা বিকেলে বলব নাহলে আবার লোকে ভুল বুঝবে পুতনার ওইখানে গ্রাম বলেছিলাম পুতোনা মথুরার মধ্যে কৃষ্ণের কৃষ্ণের মতো জন্মগ্রহণ করলে এটা হয় না এই কথাগুলো না ব্যাখ্যা করলে লোকে সব মায়াবাদী বিচার করবে হ্যাঁ এগুলো সব না বলতে হয় বুঝে না বোকা লোক সেই জন্য পুতোনা বদাদি যা কিছু জটিলা কুটিলা তারপর তোমার সেখানে বলছেন কংস এগুলো কিন্তু ভগবানের যে গোলক বৃন্দাবন সেখানে কিন্তু এগুলো দরকার পড়ে না এগুলো হয় না এগুলো কোথায় হয় বলে এগুলো কোথায় হয় এগুলো সব হয় হল ভগবান যে অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে ভালো করে বোঝার চেষ্টা কর অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যেখানে ভগবান ওই গোলককে নিয়ে নিজ অবতীর্ণ হন বোঝা গেল প্রপঞ্চে সেইখানে এই লীলাগুলো হয় ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডে এই মুহূর্তে কোন সময় আবির্ভাব লীলা এখন কৃষ্ণের আবির্ভাব হল কোনো ব্রহ্মাণ্ডে কোনো না কোনো ব্রহ্মাণ্ডে হচ্ছে এই মুহূর্তে কংসকে মারছেন এখন সব হই হই করছে কখনো চানুর মুিকের সঙ্গে এই মুহূর্তে লড়াই করছেন কৃষ্ণ রাম্বাদ এও ঘুরছে এ ঘুরছে চা যেমন কুস্তিগিদরা করে ঘুরছে এই মুহূর্তে হচ্ছে কাজে এইভাবে দেখা যায় অনন্ত ব্রহ্মাণ্ডে কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এখন পুতনাবধলীলা হচ্ছে কোন না কোনো বকাসুর অকাসুর মারছেন এইভাবে অনন্ত ব্রহ্মাণ্ডের কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এইভাবে লীলা চলছে লোকে বুঝতে পারে না লীলা কি করে নিত্য হয় এইভাবে লীলা নিত্য হয় বোঝা গেল কি বলল তাহলে পুতনাদিবধ যত লীলা সব লীলা প্রকট করেন অনুক্রমে অনন্ত ব্রহ্মাণ্ড তার নায়িকা গণন কোন লীলা কোন ব্রহ্মাণ্ডে হয় প্রকট হয় যে ব্যাখ্যা করলাম এই মতো সব লীলা যেন ধার শেষে লীলা প্রকট করে ব্রজেন্দ্র কুমার क्रमे बाल्य पौगंड कैशरता प्राप्ति रस आदि लीला नित्यस्थिति बोझा गया कैशरेते नित्यस्थिति और कि क्रमे बाल्य पौगंड कैशरता प्राप्ति रस आदि लीलाते नित्यस्थिति নিত্য লীলা কৃষ্ণের সর্বশাস্ত্রে কয় বুঝিতে না পারে লীলা কেমন নিত্য হয় সবাই প্রশ্ন করে লীলা আবার কি করে নৃত্য হবে এই তো হয়ে গেল গৌরের জন্য আবার নৃত্য কী করো আবার চলে গেছে বল না হ্যাঁ অদ্যাপীয় অদ্যাপীয় সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবানের দেখি পারে পায় জৈব ধর্ম পড়বে ভালো করে যত্ন করে খুব যত্নের সঙ্গে যদি বেশি না হয় তবে একশো বার পড়ো এই যে বেঁচে আছে এই যে যখন থেকে চলে যাবে এই জগৎ বেশি যদি না বেশি বলার ইচ্ছে ছিল যদি নাও হয় বার আটবার অন্তত পড়ো অ্যাটলিস্ট তাহলে যদি জৈব ধর্মের কিছু কিছু বুঝতে পারো আর জৈব ধর্ম বুঝতে পারলে তুমি প্রচারক হয়ে যাবে তুমি গৌরী ও মঠের ব্যক্তি হয়ে যাবে তুমি জৈব ধর্ম বোঝার আগে হবে না ওই জন্য সেখানেতে সুন্দরবাই সব বড়া রয়েছে যে সেখানে শ্রীনাথপুর শ্রীনাথপুর হ্যাঁ ডাঙা এই যে তুমি ওই যে যখন গৌ যখন নব যখন তুমি অন্তর্দ্বীপ পরিক্রমা প্রসঙ্গে ভরদরাজ ট্রীলা দিয়ে ওইদিকে যাও শ্রীনাথপুরের দিকে সেই শ্রীনাথপুর থেকে দুটো ছেলে আসত কোন রঘুনাথ দাস বাবাজি মহারাজ তিনি শিবাশাঙ্গনে ভজন করতেন তার কাছে আসত আর তাদেরকে কী বা যখন দীক্ষা দিলেন কিছুতেই তারা সারবেন না বাবাজি মহারাজ দেখবেন যোগ্য পাত্র এই নষ্ট করবে না এই রকমভাবে বে বেছে বেছে দীক্ষা দেওয়ার নিয়ম গড্ডালিকা প্রভায়ের মতো দীক্ষার কথা বলা হয়নি এতে সর্বনাশ হবেই হয় ভক্তিম ঠাকুর কেঁদেছেন এসব কথা বলে হয় আমাদের বংশটা অল্প অল্প করে বারুক আমরা চাই না জগতের লোক কিন্তু বারুক এটা শ্রীবাস প্রভু বলে গেছেন আমাদের গোত্রটা বারুক তাতে প্রভুপ যেসব বিচার এসব বললে পাগল হয়ে যাবে যদি কেউ প্রতিজ্ঞা করে আমি কোনোদিন গুরুর কাজ করব না প্রভুপাত সেটাকেও খন্ডন করেছে সেটা খন্ডন করে বলছি কেন গুরুর কাজ করতে হবে একবার তিনি বলছেন যে যে কোনো যেন গুরু বুদ্ধি না আসে আবার এমন এমন সেই সিদ্ধান্ত বলছে গুরুর করতে হবে তাকে গুরুর না হলে বংশ তো যাবে পরবর্তী বংশ থাকবে না কৌপাদের সব বিচার কিন্তু কীভাবে করতে হবে সেসব কথাও বলেছেন সেটা হচ্ছে গুরুর সঙ্গে মিলে যাবেন তার নিজের কোনো ভেদ থাকবে তখন তার কোনো কিছুই থাকবে না জগতের কাউকে তিনি গুরু শিষ্য মনে করেন না সবাইকে গুরু মনে করেন এইটাই গুরুর লক্ষণ বাস্তব গুরু তারা সেখানে দেখব এই রঘুন্দনাথ দাস বাবাজি মহারাজের কাছে যখন দীক্ষা নিয়েছিলেন এই দুই শ্রীনাথপুরের দুটো ছেলে পাগলের মতো রোজ এসে সন্ধ্যেবেলা বিকেলবেলা আসবে বাবাজি মহারাজকে ছেড়ে যাবে না অন্ধকারে সে বাড়ি যাবে রাত্রি বারোটা হ্যাঁ এরকম রাত্রি যায় বাবাজি মনে সঙ্গ করে নানা রকম প্রশ্ন করে যখন দীক্ষা হলো তখন তারা যখন ভান্ডারা দিয়েছিল উৎসব ভান্ডারা কোথায় ভান্ডারা দিয়েছিল উৎসব দীক্ষার পর বলে শিবাসাঙ্গিনে শিবাসাঙ্গিনে তারা ভান্ডারা দিয়েছিল ওই ভান্ডারাতে রঘুন্নাথ দাস বাবা এবং অনেক পরমাংস বৈষ্ণব প্রসাদ পেতে বসে তারা কেউ জালি বৈষ্ণব ছিল না বসেছেন ওখানে প্রসাদ পেতে আর সেই সময়তে নিত্যলীরা প্রকট হয়ে গেল ভক্তিম ঠাকুর লিখেছেন তা গেল মালিনী মা চলে এসছেন মালিনীমা প্রসাদ নিয়ে ব্যস্ত এরকম প্রসাদের থালা হাতে সবাইকে দিচ্ছেন সব প্রকট হয়ে গেল সব প্রসাদ মা ফেলে দি ই কি দেখছি সব প্রকট হয়ে গেছে শ্রীবাস পণ্ডিত সব ভক্তগণ সব দেখছেন প্রকট শক্তি আসবে এগুলো জানো প্রকট হয়ে গেছেন মালিনী মা আদি সব শ্রীবাস পণ্ডিত সব প্রকট কি দেখছি খাওয়া বা ফেলে দিয়েছি সব খেতে খেতে ফেলে দিয়েছে দেখছি এরম কি দেখছি তারপর কিছুক্ষণ পরে আস্তে আস্তে মিলিয়ে যায় তাহলে লীলা হৃদয় যদি পরিষ্কার হয় গুরু বৈষ্ণবের কৃপা পায় অদ্যাপীয় সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় ভাগ্যবান না হলে এইসব লীলা দেখা যায় এখনো দেখছে কবে গৌরবনে সুরধনি তটে হা হা হা মানে হা কি হা কৃষ্ণ হারা দে বলি এইসব কীর্তনগুলো করবার আগে যেন আমি সেই আচরণে প্রতিষ্ঠিত হয়। কবে কৃষ্ণ ধনবাবু খুব সুন্দর লাগলো গাইতে গানটা গাইতে কিন্তু কৃষ্ণ ধন কি সত্যি কি কৃষ্ণ আমার ধন হলো কৃষ্ণ কি আমার জীবনে ধন হয়েছে হয়নি কবে কৃষ্ণ ধনবাবু কীর্তন আমার খুব ভালো লাগে কিন্তু সেটাতে তো আমি প্রতিষ্ঠিত হই নাই সেই জন্য বলছেন যে বুঝিতে না লীলা নিত্য লীলা কৃষ্ণের সর্বশাস্ত্রে কর বুঝিতে না পারে লীলা কেমনে নিত্য হয় দৃষ্টান্ত দিয়া কহি তবে লোক সব জানে কৃষ্ণ লীলা নৃত্য জ্যোতিষচক্র প্রমাণে জ্যোতিষচক্র প্রমাণে সে লীলা নৃত্য হয় জ্যোতিষচক্রমাণে এই যে গ্রহতারার যে অবস্থান ঘটিত এই যে পরিবর্তন জ্যোতিষচক্র সূর্যকে কেন্দ্র করে গ্রহতারার যে এন টিআর এরকমভাবে পরিবর্তন হচ্ছে জ্যোতিষচক্রে সূর্য যেন ফিরে রাত্রি দিনে জ্যোতিষচক্রের নিয়ম অনুযায়ী তো সূর্য দিনের মধ্যে উদিত হয় আবার অস্ত্র যায় যায় না এইভাবে তো মাস বর্ষ ঋতু সব হয়তো এইভাবে নিত্য জ্যোতিষচক্র প্রমাণে কৃষ্ণলীলা নিত্য জ্যোতিষ চক্র প্রমাণে আর জ্যোতিষচক্রের সূর্য যেন ফিরে রাত্রের দিনে সূর্য আস্তে আস্তে এরকম সরে যাচ্ছে না রাত্রের দিনে সপ্ত দ্বীপ ও দীপাম্বধি লঙ্গি ফিরে ক্রমে কবে সাতটা সমুদ্র আদি সব সূর্য কি করছে এরকমভাবে আস্তে আস্তে উদিত হচ্ছে তোমার দিকে উদিত হয়ে আস্তে আস্তে তোমার দিক থেকে যখন চলে যাচ্ছে তখন পশ্চিম দেশে আবার উদিত হচ্ছে না ওখানে তখন ভোর হয়ে গেল এইভাবে সূর্য যেমন নেত উদিত হচ্ছে এদিক ওদিক করে চার চেয়ে রাত্রি দিনে হয় ষষ্ঠী দণ্ড হ্যাঁ পরে পরিমাণ তিন সহস্র ছয় পল ছয় পল তার মান সূর্যোদর হয়েছে ষষ্ঠী পল ক্রমোদয় এক দণ্ড অষ্টদণ্ডে পহর হয় চার প্রহর হচ্ছে রাত্রি হ্যাঁ বলছে অষ্টপোহরে দিন হয় হ্যাঁ আর রাতকে ত্রিজামা বলা হয় রাতকে ত্রিজামা ত্রিজামা কেন বলা হয় মারা আর্ধেক আর্ধেক ভাগ করুক হ্যাঁ এই যে কার্তিক মাসে জাম করতে বুঝবে বুঝবে না কিছু রাতকে তো ত্রিজামা বলা হয় ত্রিজামা হয় কেন আটটা যদি আটটা যদি যদি যদি আটটা হয় ভাগ তাহলে আটটা ভাগ চারটা রাতকে দিয়ে দিক যে চারটে দিনকে দিয়ে দিক কতটা বোঝা গেল কি বললাম বোঝা গেল না হ্যাঁ এরকম হিসাব হলো না কেন কেন রাতকে তিজামা বলা হলো বলে রাত্রির বৈশিষ্ট্য হলো এই রাত হচ্ছি হব করতে করতে যে সময়টা লাগে সন্ধ্যার অংশ এই রাত হবে সন্ধে হবে এই হচ্ছি হব করতে করতে সন্ধ্যের যে অংশটা সেই সময়টা আর ভোরবেলা যে তোমার ভোর হচ্ছি হব করে যে সময়টা এখনো হলো না সেই দুটো সময় যোগ করলে যে অংশটা থাকে এটা হচ্ছে সন্ধ্যাংশ বলা হয় এই সময়ই তোমার গায়ত্রী মন্ত্র আদি জপ করার বিধি জবীয় জগতের লোক ঘুম থেকে ওঠে অনেক বেলাতে উঠে এগারে বসলো হান্নি করতে হয় না ওগুলো অধমাননি। করতে হয় চেয়ে অরুণোদয় অরুণোদয় যত করবে তত তোমার সুবিধে অরুণোদয় পড়বে অরুণোদয় করবার চেয়ে শরীরের কষ্ট হোক না আমি মোড়ে তো যাবো ওগ না এত চিন্তা করো কেন কিসে চিন্তা করো অরুণোদয় করবে অরুণোদয় যদি তুমি করো তাহলে তুমি আরও আনন্দ পাবে সমস্ত নিস্তব্ধ এক চারিদিকে অরুণোদয় হবে আস্তে আস্তে নাম গায়ত্রী জব করে দেবে শরীর যদি পবিত্র রাখতে পারো তার গাটা মুছে নেবে শরীর পবিত্র না হতে চান করতেই হবে তোমার কিছু উপায় যা বৈষ্ণব তাদের তো শরীর সবসময় পবিত্র যারা যেখানে শুয়ে রুচ ওখানে বসে গায়ত্রী করতে পারে তাদের শরীর এত পবিত্র বৈষ্ণবের কোনোদিন কিছু যাই হোক যেমন এখানে প্রশ্ন হল একদণ্ড অস্তদণ্ডে পহর হয় এই দুই তিন চারি প্রহরে হ্যাঁ অস্ত হয় চারি প্রহর রাত্রি গেলে পুনঃ সূর্যোদয় ওইছে কৃষ্ণলীলা মণ্ডল চৌদ্দ বন্যন্তরে আর ব্রহ্মাণ্ড মণ্ডল ব্যাপী কমে ফিরে ফিরে এক এক একম্বা ঘুরছে বোঝা গেল একশত পঁচিশ বছর পর্যন্ত কৃষ্ণ প্রকট বিহার করেছিলেন এই জগতে এক বছর পর্যন্ত এবার এর মধ্যে ভগবান তারপর সমস্ত বিভিন্ন লীলা করে তারপর ভগবান আবার নিত্যধামে চলে যান এইভাবে জীবগণকে প্রতিপদ আলিঙ্গন করার জন্য আসেন চলে আয় চলে সুযোগ দেন এই কলিযুগে তুমি আবির্ভাব হয়েছে তার মানে অনন্ত ব্রহ্মাণ্ডে যত জীব আছে তার মধ্যে তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবান এই গৌরাঙ্গম যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার এখন প্রকট হয়েছে এখন তুমি যদি এইসব সুযোগ সেই মহাপ্রী বাণী বলেছেন আমাদের সেগুলো আমাদের কাছে রয়েছে সেগুলো যদি গ্রহণ না করো আর খুব দুঃখ পেতে হবে বৈরাগ্য বিদ্যা শিক্ষার তোষ পুরান শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী কী পাম্বুধির মহ প্রপদে বাঞ্চা কল্পদর্বশে কি পাশে পেবেচন পতিত পাবভ্যো নমো নম